بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تَتَّقُوا الله يَجْعَلْ لَكُمْ فُرْقَانًا وَيُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ بريو سرطة اوپس ثابتو حجھے تفسير جالال انتھے আয়াত 29 থেকে 47 পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম হযরত আবু নুবাবা আবু নুবাবার ওয়াকিয়ার তখন নাজিল হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইনตাতাহুল্লাহ যদি তোমরা আল্লাহকে যেভাবে তফসিল করলেন সেই হিসেবে ফুরকানের মান হবে মুক্তি রূপায়কুম ফুরক তিনি তোমাদের জন্য ফুরকান দান করবেন দুনিয়ার মধ্যে গালাবাহ এবং আখেরাতের কামিয়াবি আর কেউ বলেন ফুরকান দার উদ্দেশ্য হইল দিল কি রোশনি দিল কি রোশনি যদি তোমরা তাকোয়ার পথ অবলম্বন করো আল্লাহ তালা তোমাদেরকে ফোরকান দেবেন তার মানে সত্য এবং মিথ্যা এর মাঝে পার্থক্য সৃষ্টিকারী সমাজ এটা আল্লাহতালা তোমাদেরকে দেবেন এটা হলো ফোরকান তো মোত্তাকি যারা হবে তাদেরকে আল্লাহ তালা তাদের এই বসিরত রুহানি বসিরত এটা দেবেন যে এর মাধ্যমে তারা কোনটা হক কোনটা না হক এটা বুঝতে পারবেন তো তাকোয়া এটা তো আম শব্দ এটার ভিতরে সব হুকুম আকামেছে যখন একটা মুসলমান যদি ওয়াজিব হয় ফরজ হয় তাহলে জেহাদটা করা অন্তর্ভুক্ত মক্কি তো এটা সহিদিনী আয়াতই মক্কায় আসার পরে নাজির হয়েছে রসুল সাল আলী আসাল্লামকে ঘটনাটা বলে হুজুর শরণ স্মরণ করাইতেছে এবং সাহাবিদেরকে বলতেছে যে দেখো তোমাদের এই সাথে কাফেরদের দুশ্মনীটার হদ দেখো যে তো তোমাদের সাথে যুদ্ধ করতেছে আর ওদের অবস্থা হলো তাকে যেটা আসতেছে যে মুসলমানদেরকে কাফেরদের মোকাবেলার কেতালের জন্য তরগিব দিয়া তরকিব দিয়া ঈদ ইয়ু বিকাল্লাদ যে যখন ওই সময়টির কথা স্মরণ করুন যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলাম তারা আপনাকে বন্দী করতে পারে আপনাকে হত্যা করবে সবাই একসাথে হত্যা করবে একজন নজরের হত্যাকারী সবাই হবে ওই যে তারিখে সিয়ার সিয়াদে পড়স যে ওরা যদিও রসুল সাল আলী আসাল্লামকে হত্যা করার পরিকল্পনা আটছে কিন্তু সব শেষে সিদ্ধান্ত হয়েছে এটা যে যত কবিলা আছে সব কবিলা থেকে এই যুবক সংগ্রহ করা হবে তো সবাই মিলে তাকে হত্যা করবে তাহলে বনি হাশেম একা সব কবিলের মোকাবেলায় দাঁড়াতে পারবে না এটা বলা হবে যে সবাই একজনের কাতাল হবে এক তুলকা কুল্লুহুম কাতাল এত রজলিন বা অবলম্বন করছিলেন যে আপনাকে নির্দেশ দেয়ার তদ্বির আপনাকে নির্দেশ দেয়ার তদ্বীর যে আপনি এখান থেকে জলদি বেরিয়ে যান আল্লাহ সেটা কিভাবে হয়েছিল এটা হলো একটা যে অবস্থা হলো যে তারা তোমাদের কায়দদের দুশনদের দুশ্মন এটা বলা হয়েছে এতটুকু কথা মনে রেখো পরে সবটা আয়তের মোনাসাব যখন বলবো তখন বসতে সুবিধা হবে আমার আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত আমরা শুনে নিলাম এর মতো কথা বলতে পারি বলতে পারি আল্লাহ কালামের সাথে একটা জায়গা হেইরা সেখানে সে আসত ইয়ু ব্যবসা করার জন্য আজমি রাজা বাচ্চাদের ইচ্ছা কাহিনী বই তারা কিনে নিত সে কিনে নিত আরেকটা বলতেছে না এটা হলো যে আল্লাহর কালামের সাথে তাদের বেআটা এরপরে বলতেছে আল্লাহর দিনের সাথে আলীনসাল্লামকে আল্লাহ যে দিন নিয়ে পাঠাইছেন সেটা পরে এই যে আসমান থেকে আমাদের ঘুমরাহির উপরে তারা কতটা পাক্কা সে যে নিশ্চিত এটা বোঝাবার জন্য এটা বলছে আল্লা বলতেছেন যে ও তো এটা চাইতেছে আসলে তো শাস্তির কাবিলি শাস্তির কাবিলি ওই দেখা দেওয়াটা যে হোক কিন্তু আমি তারা যাচ্ছে সে মোতাবেক আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না ও আন্তিহ আল্লাহ এমন নন যে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন তাদের সোয়াল মোতাবেক ও আন্তিহীন এমতা অবস্থায় যে আপনি তাদের মাঝে অবস্থান করছেন আর কোন উন্মতের উপরে নবীর উপস্থিতি আজাব আসে নাই নবী সরে গেছে নবীর সঙ্গে যারা মমেন তারা সরে গেছে এরপরে আসছে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দেবার নয় এমন অবস্থা যে তারা ইস্তেফার করছে যদিও তাদের এই গোফরা নাকা এটার আসল কোনো অর্থ নাই শেরেকের সঙ্গে গোফরানাকার তো কোনো অর্থ নাই কিন্তু এই শব্দটার প্রতি করে আল্লাহ তালা তাদের এই দুনিয়াবী যা দেন কাফেরদের থেকে যে সকল এমন কাজ পাওয়া যায় যে কাজটা কোনো মুমেন্ট করলে সেটার বদলা পায় থেকে এমন কাজ পাওয়া গেলে আল্লাহ বলেন একটা ব্যাখ্যা যে হুম মানে আরেকটা হলো হুম আল মুখ মিনুন এরা হলো মোমেন এরা হলো যারা এরা হলো মুখ মিনুন এখানে দেখো একই কথা দুইবার আল্লাহ বললেন কিন্তু প্রথমবার এনে বললেন আর পরে ফাইল এনে আর পরের টা আর আগেরটা হল লিওয়া আর পরের দিবাহ তো এটার একটা হেকমত কেউ কেউ বলেন এটা হুদুস দুধের প্রদারত করে আর ঝুলাইয়া মানে এসেম এটা দাবাম এবং বোঝায় তো পরের যে কথাটা বলা হলো যে ইস্তেফারের সঙ্গে আল্লাহ তাল আজাব না আসা এটা দায়মি এটা দায়মি আর নবীর উপস্থিতিতে আজাব না আসা এটা তো নবী থাকলে হবে না থাকলে হবে তো সঙ্গে আজাব না আসা এটা দায় এটা সব সময় চলতে থাকবে যে সম্প্রদায় করতে থাকবে তার উপরে আজবটা দেবেন এই জন্য এই যে এখানে দুই আয় আল্লাহ বললেন এই দুইটা জুমলাতে আল্লাহ তালা বললেন যে তাদেরকে শাস্তি দিচ্ছি না ভিন্ন কারণে তাদের মাঝে এমন কোন গুণ নাই যেটার কারণে শাস্তি থেকে তারা রেহাই পেতে পারে আল্লাহ আদি বাহু যে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না বিয়ার দ্বারা মুস্তালিমা কব্লাহা করতেছে দেখো দুইটা শব্দ আনছে আপনি বেরো হয়ে গেলে তাদেরকে শাস্তি দেবে আয়াতটা না শেখুলা পূর্বের আয়াতের জন্য নাশেখরা করতেছে এই জন্য আল্লাহ শাস্তি দিচ্ছেন না পরে রায় বলতেছেন যে না আল্লাহ শাস্তি দেবেন এই হিসাবে না এটার একটা ইয়াত হলো যে মক্কা থাকা কালেই তারা তিনি মক্কায় আসছেন ওমরা করার জন্য তো মক্কার এক সরদার যার সাথে হজর সাহাদ বিন মহাজের আগ থেকে একটু পরিচয় ছিল ওই কাছে অবস্থান করছেন তো এরপরে তিনি তফ করতেছেন আবু জাহেলে এটা দেখে খুব হিংসা লাগছে পরে বলছে যে আমাদের আশ্রয় না থাকতো কেউ না সর্দার উনি বলছে যে কথা এই রাখো এখন থেকে তোমাদের কোন কাফেরা আমাদের মোদিরার কাছ যেতে পারবে না নির্বিঘ্ন হুমকি টা দিয়ে আসছে এর কিছুদিন পরেই ওই আবু জাহেদ মক্কার কিছু লোক মদিনার সাহাবিদের কিছু গবাদি পশু এগুলো এখান থেকে শুরু হয়ে গেছে তাদের মধ্যে পরস্পর একটা দাঙ্গা লাগবে এরপরে গেছে এর কিছু কিছুদের পরে আবু সুফিয়ানের বাহিনীটা আসতেছে তো সাহবিন আগেই বলে আসছে সেই কথা বাতায় হুজুরে বের হয়েছে এটা বলা হলো যে এই যে কি বলছে যে বলার তারা শুধু সাদ সার উদ্দেশ্য যে এত সাহস তোমার যে আমরা এখানে আছি তুমি নির্বিক তার মানে সামনের থেকে তুমি যাওয়ার পরে আর কেউ সহজে না এইটা বলা হলো অথচ তারা মসজিদের আহল না মসজিদের মসজিদের আহাল মসজিদের মোতাবলি তো হলো কাছে তাদের নামাজ তো হলো এই যে তারা দেয় এবং তালি বাজায় তাদের নামাজ তো এটা ছাড়া আর কিছুই না যে তারা শীষ দেয় এবং তালিবাজার জন্য তারা এটা বিহা মা তাদের নামাজ যে বললো মানে তারা এগুলোকেই নামাজের জায়গায় করে উমিরু বিহা যে নামাজের নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে এবার আল্লাহ বলতেছে সব সময় কাফেররা মুসলমানদের খিলাফ ইসলামের খিলাফ সম্পদ ব্যয় করতে থাকে মানুষকে ইসলামের থেকে ফির বিরত রাখার জন্য কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ফসাইউন ফিকুনাহা তারা সম্পদ ব্যয় করতে থাকবে কিন্তু সুম্মা তাকুন আলাইহিম হাসরা সেই সম্পদ তাদের জন্য আক্ষেপের কারণ হবে এটা মুসলমানদের জন্য বিরাট বড় একটা ভাষার في, بي. في عاقبه الامر عليهم حسره ندامه لفوات الاموال সম্পদ হাতছাড়া হইছে ও ফাওয়াতিমা ইসলাম থেকে ফিরাতে চেয়েছিল সেটাও হাত ছাড়া হয়েছে না কখনো কি হবে এটা হলো একটা যে লিয়া মিজা তালুক হবে তাকুনুর সাথে আর আরো দুইটা সম্ভাবনা আছে আবার যে তারা পরাজিত হবে এই পরিণাম এটা হবে তারা তাদেরকে নামে আল্লাহের থেকে আলাদা করতে পারেন এবং যেন আল্লাহ হবি হবি একটিকে অপরটির উপর রাখতে পারেন পরিণত করবেন মুমান সারিবদ্ধ ভাবে একটা আর একটা রূপর মুমান বা আজুহু আজীন আপনি তাদেরকে বলে দেন তো এই যে কাফেরদের ব্যাপারে কথাটা বলা হয়েছে একদম কেয়ামত পর্যন্ত ওই যে বদরের যুদ্ধ থেকে যাওয়ার পর কা সংগ্রহতে লেগে গেছে না ওরা তো সেখানে আর এই লভ্যাংশটা সবটা একত্র করে রাখা হবে আমরা পরবর্তী বছর আবার মুসলমানদের কাছ থেকে প্রতিশোধ নেবো মনে নাই কথাটা তো বলা হলো যে তারা পরবর্তী বছর আবার মুসলমানদের মোকাবেলা আসবে এটার জন্য সম্পদ করতে করতেছে এটা বলা হলো তো তারা আসবে আসবে পরাজিত হবে আল্লাহ জাহান নামে বললো যে আল্লাহ করবেন এবং আলাদা হয়ে যাবে মুসলমান আর বলছে ইয়াজ আল্লিশগুলো আছে সবগুলোর একসাথে করা মাকসাদ মানে যুদ্ধের ময়দান সবগুলোর আইনা সব একসাথে পিঠা লাগাবে সবগুলোর একসাথে করে এরপরে সবগুলো করে তারা জমা করে এরপরে সবগুলো জাহান্ন আপনি বলে দেন কাবি সুফিয়ান ت ب الحكي يؤفر لله ما قد صلف من عملهم تذ الك بر الشوب عمل كماكردههم شمل هل الإسلام يهدي ما كان قبل وإين ييعوضو إلى قطتااله فقط مزد سنة الأولين ع الجري ترابر في الع شيء ت فقط مزد سنة الأولين اي سنةنافي او في او في الأولين بالإهلا ت الكرب تدر ببارعمار نتي ش نذري تقرعسي. সেটা তো অতিবাহিত হয়ে গেছে আগের যে গতকালকে যেখান থেকে পড়ানো শুরু হয়েছিল সেখান থেকে শুরু হয়েছিল নির্দেশ আমার যে তোমরা আল্লা ডাকে সারা দাও এরপরে তোমরা তাদের সাথে খেতাল করো কতক্ষণ পর্যন্ত এই যা যা বলা হলো কাফেররা তোমাদের মোকাবেলা এই করে তোমাদের কায়েদকে হত্যা করতে চায় তোমাদের কোরআন নিয়ে তারা ঠাট্টা মস্কারি করে দিন নিয়ে ঠাট্টা মস্কারি করে তোমাদের মোকাবেলায় তারা সম্পদ ব্যয় করতেছে তোমাদের মধ্যে যারা মুসলমান হয়ে গেছে তাদেরকে কাফের বানাই দেওয়ার জন্য তোমরা কেতাল করতে থাকো না ফিতনা কেতাল চলবে কতক্ষণ এটার জন্য হব বাতানো যে তোমরা তাদের বিরুদ্ধে কিতাল করতে থাকো হাত্তা তু ফিতনা ফেতনার অনেকগুলো ব্যাখ্যা তার মধ্যে একটা হলো লিল্লা এবং যে পর্যন্ত দিন একমাত্র আল্লাহর জন্য হয়ে যাবে এ পর্যন্ত তোমরা কেতাল করতে থাকবে তাহলে কেতাল এটা যেন এমন একটা দাওয়া আল্লাহর পক্ষ থেকে যেই দাওয়াটা তোমরা ইস্তেমাল করতে থাকবে থাকবে কতক্ষণ পর্যন্ত ফেতনা শেষ হয়ে যাওয়া এবং আল্লাহ হয়ে শেষ হবে হজর ঈসা আলী ইসলাম এলে এই জন্য কেতাল সেটাও চলতে থাকবে একদম ঈসা আলি ইসলাম পর্যন্ত তত যেহেতু আল্লাহ তালা বলতেছেন যে তোমরা কেতালটা করতে থাকো ফেতনা শেষ আগ পর্যন্ত কেতালটা কেতালের দ্বারাই শেষ হবে তোমাদের কেতালটা এরকম হয়ে যায় তাহলে কেতাল করার প্রয়োজনটা কি আছে এই শেকটা বের করা এখান থেকে সই হবে সই হবে না যে এটা মনে করো এইভাবে একটা একটা মেশাল দিয়ে তোমাদেরকে বলি যেমন ধরো ডাক্তার তোমার খুব জটিল একটা রোগ হয়েছে এখন ডাক্তারে বললো যে আপনি এই যে ওষুধটা এই ওষুধটা আপনি খাবেন রোগটা সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার আগ পর্যন্ত এখন ডাক্তারের কথাটা তুমি এইভাবে এমন করতেছ যে উদ্দেশ্য তো রোগ ভালো হয়ে যাওয়া অতএব এই ওষুধটা বালায় বাদ দিয়ে তুমি নিজের মতো করে একটা কিছু খাইতে আস তাহলে ডাক্তারের কথার উপরে এমন হলো ডাক্তারে বলছে যে আপনি রোগটা সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার আগ পর্যন্ত ওষুধটা খাবেন তার মানে ওষুধটা খেতে খেতে খেতে খেতে খেতে খেতে এক পর্যন্ত নিতে হবে যে সম্পূর্ণ রোগটা ভালো হয়ে যায় দেখ এখান থেকে যদি কেউ ক্রেয়াস করে রোগ ভালো হওয়া হলো উদ্দেশ্য তাহলে এই ওষুধটা না খাই অন্য কিছু খাইলাম অন্য কিছু খাওয়ার দ্বারা যদি রোগ ভালো হয় তাহলে ডাক্তার এই ঔষধটা রোগ ভালো হওয়া পর্যন্ত এই রোগটা ভালো হওয়ার এই ফিতনা দ্বারা উদ্দেশ্য শিল্প আর পিছনে যা বলা হয়েছে এগুলো আর আরেকটা হলো যেটা আগেও বলছিলাম বাকারাতে আরেকটা ব্যাখ্যা কেউ করেন ফিতনাদের উদ্দেশ্য হল ভালাবাতুল কুফর ভালা বাতুল কুফরে কুফা কি মানুষ স্বভাব স্বগত ভাবে মানুষ যার কাছে শক্তি আছে তার সামনে মাথা নয় তার আদর্শকে গ্রহণ করে এই জন্য যতক্ষণ পর্যন্ত কাফেররা গালেপ থাকবে ততক্ষণ পর্যন্ত আমভাবে মানুষ কাফের যদি মাইল থাকবে এই জন্য আম ভাবে মানুষকে ইসলামের দিকে ডাকা ইসলামের দিকে এসে যাওয়ার জন্য আসমানি নসখা যে কাফেরদের থেকে মাল নয় সরাই দিলে এরপরে সব মুসলমান নিরপেক্ষ চিন্তা করবে যে না ইসলাম ইসলাম কিন্তু কাফেরদের গালাবা থাকলে ইসলামটা তাদের সামনে স্পষ্ট হলেও সেটা গ্রহণ করবে স্পষ্ট হলেও গ্রহণ করবে সেখানে একটা ধরে জানের ভয় আছে যে কাফেররা যেহেতু গালেব আমি ইসলাম গ্রহণ করলে কাফেরা আমার পিঠাই করবে আরেকটা হলো যখন বাতিল দল গালেব থাকে তখন দেখা যায় যে গালেব তার অযৌক্তিক কথা গুলো মানুষকে বিশ্বাস করে নেয় একদম মেনে নেই এটা তোমার মুসলমানদের নির্দেশ দিলেন যে তোমরা করে এই পর্যন্ত এরপরে আবার কাফের আনিল বলতেছে তারা যদি কুফরি থেকে بما تعملون בסীর ফিজাজيهم بہ তাহলে আবার আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দেবেন ওয়ইন তাওয়াল্লু আনিল ঈমান ফাআলমু আন্নাল্লাহ মাউলাকুম নাসিরুকুম ও মুতাওয়াল্লি উমুরিকুম নিআমাল মাউলা হুয়া ওয়ানিআমাল নাসীর আন নাসির লকুম ওয়াআলমু আন্না মা গনীমতুম মিন শাইইন ফা ইন্না আল্লাহ ফা ইন্না লিল্লাহি হামসাহু ওয়াল পূর্বের আয়াতে অনেক লম্বা চূড়া করে শেষে কেতালের নির্দেশটা দিল কাফের বিরুদ্ধে কেতালের নির্দেশ দেওয়ার পরেই বলতেছে পাঁচ ভাগের এক ভাগ আল্লাহ আল্লাহ রসুলের আগে কেতালের নির্দেশ দেওয়ার পরে আবার গনিমতের গণিমতের আকাম বাতানো হচ্ছে আবু হাইয়ান উন্দিন তিনি বলেন কেতাল শুরু করলেও যে তোমাদের মোকাবেলা যে তারা সম্পদ গুলো জমাইছে এগুলো তোমাদের হাতে আসবে না ওই যে একটু আগে যেটা বলা হলো সেগুলো তোমাদের হাতে আসবে না আসলে তখন তোমরা কিভাবে ভাগ করবে সেটা আমার কাছে শুনে না সবকিছু তো আল্লাহর আল্লাহর জন্য বলল কি জন্য মানে ইয়ু যে বিশা আল্লাহ মানে আল্লাহ এটার মধ্যে আল্লাহর ইচ্ছা মতো হুকুম দেবেন তো এর হলো আসলে হলো এই মাসরা তো গণিমতের ক্ষেত্রে মাসতে হলো যে গণিমত যেটা পাবে সেটাকে পাঁচ ভাগে ভাগ করা হবে পাঁচ ভাগে ভাগ করে চার ভাগ যারা যুদ্ধে অংশগ্রহণ করছে তাদের মধ্যে বন্টন করে দেবে আমি থাকবেন উনি ভাগ করে দেবেন আর এক ভাগ সেটা বায়ুর মালে জমা থাকবে তো সেটা কে পাবে এটা এখানে বলা হচ্ছে ওই হোমুস এক ভাগ এটা কি বলবে এটাকে হোমুস তো এই এক ভাগটাকে এক ভাগ পাবে এই পাঁচ ধরনের লোক মানে এই একটা ভাগকে আবার পাঁচ ভাগে ভাগ করবে প্রত্যেকটা এক এক করে দেবে এক অংশ করে দেবে فضرنا لهم وللرسول رسول والرسول وللرسول رسول الجنة ولذي القرباء قرابة النبي صلى الله عليه وسلم من بني هاشم والمطلب واليتاما أطفال المسلمين يتاما أطفال المسلمين الذين هلكت أعباؤهم وهم فقراء والمساكين ذا بالحاجة من المسلمين وبني السبيل مسافر إذا كانت فضرنا لنا للرسول ذي القرباء دوي تبري يتاما تين মা কানা মানে তিনি ভাগ করে দেবেন ভাগটা কিভাবে চার লক্ষ টাকা মুজাহিদদের মধ্যে বর্তন করে দেওয়া হবে আর এক লক্ষ টাকা পাবে হলে এই পাঁচ ধরনের লোক পাঁচ ধরনের লোক এক লক্ষ টাকার আবার পাঁচ ভাগে ভাগ করা হবে তো পাঁচ ভাগে ভাগ করলে প্রত্যেকে কত করে পাবে খুমুসের খুমুস এটা না এটা যদি তোমরা ইমান এনে থাকো তাহলে এটা শোনো যে তোমরা যা গুনিমত মাল পেবে এইটা এইভাবে বন্টন করা হন তোমরা যদি আল্লাহর উপর ইমান এনে থাকো এবং আমার বান্দার প্রতি আমি করেছি। অবতীর্ণ করেছি মিমাংসার দিন তো কি করেছে মিনাল মালা বিশেষ করে আর আয়াত তো কারণ বদরের দিনের তার হক এবং বাতেল একদম স্পষ্ট হয়ে গেছে মানে মুসলমানদের সামনে স্পষ্ট হয়ে গেছে এটা মুসলমানদের সামনে তো হক এবং বাতিল স্পষ্ট ছিল দুনিয়া বাসীর কাছে এবং কাফেরদের কাছে। এবার আগের সাথে কথা শুন এখানে শেষ যে কথাটা আগের থেকে বলি একবারে পড়ার থেকে ওখানে ইয়াঈহল আমানু বলে সেখান থেকে শুরু হয়েছে মূল কথাটা মুসলমানদেরকে আল্লাহ আল্লাহ রসুলের ডাকে সারা দেয়া এই ব্যাপারে এত এটা নির্দেশ দিচ্ছেন উল্টাও সবটা সবটার একসাথে মোনাসাবাদ বলতেছে যে আল্লাহ মুসলমানদেরকে এর আগে তো কিছু কিছু হালাত বলছি বলার পর এখান থেকে শুরু হচ্ছে যে মুসলমানদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহ আল্লাহ রসুলের এবং আল্লাহ এবং কিছু তোমাদেরকে জেহাদের জন্য আহ্বান করে ডাকে দাও ওই সকল মানুষের মতো হয়েও না যারা মুনাফেক যারা বলে যে হ্যাঁ শুনলাম কিন্তু পরে ডাকে সারা দেয় না ওদের অবস্থা তো সারুদ দাওয়া এরপরেই আল্লাহ তালা বললেন যে তোমরা আল্লাহ রসুলের ডাকে সারা দাও সারা দিতে দেরি করো না কারণ হতে পারে এরপরে এটার একটা ব্যাখ্যাত কালকে বলা হয়েছিল যে তর্কে জিহাদের যে কারণে যে দুনিয়া বি আসবে এটা থেকে ভয় করো তার মানে তুমি নিজে নেমে আসো এটা একটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হলো নিজে যেহাদের জন্য তোমাদের সবার উপরে আসবে এরপরে আল্লাহ তালা বললেন যে জেহাদের জন্য যখন তুমি আসবে তোমাদের সংখ্যা যদি কম হয় তাহলে তুমি হিম্মত হারা না কারণ তোমাদের সংখ্যা কম ছিল আল্লাহ তালা সাহায্য করছেন জায়গা দিয়েছেন এখনো করবেন আল্লাহর কোন হুকুম যখন তোমার সামনে আসে আল্লাহর হুকুমটা ছাড়বে না আল্লাহল ফিত না এগুলোর কারণে তুমি আল্লাহ আল্লাহ রসুলের ডাকে সাড়া দিতে বিরত না। আল্লাহর কাছে পুরস্কার আছে সেটা তুমি আশা করো এরপরে বললো যে তুমি যদি তা কর পথ অবলম্বন করো তার মানে সব ব্যাপারে আল্লাহর হুকুমকে সামনে রাখো মুসলমানদের যুদ্ধ করা তার মধ্যে একটা হলো যে কাফেররা তোমাদের কায়েদ যা যিনি তাকে হত্যা করার পরিকল্পনা করে করছে অর্থে তোমাদের এই কায়েরদের বিরুদ্ধে যে যারা পরি ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে অবশ্যই তোমাদের যুদ্ধ করা জরুরি এক দুই এরা তোমাদের কালাম নিয়ে করে। করে তিন নিয়ে এটা দুই নম্বর যে এই মানুষগুলো এমন যে তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে ফেরাবার জন্য তারা অনেক টাকা পয়সা খরচ করতেছে অনেক টাকা পয়সা খরচ করতেছে এটা হলো চার এই সবগুলো কাজ ওরা করতেছে সবগুলো কাজের সবগুলো হলো ফিতনা কিতাব এবং দিন নিয়ে তাদের এস্তেহা তিন নম্বর হলো ইসলামের মোকাবেলায় অর্থ সম্পদ ব্যয় করা চার নম্বর হলো তোমাদেরকে তোমাদের দিন পালন করার ব্যাপারে তারা বাধা প্রদান করে ওই যেটা বলছে সিটি বাজায়। ইারা করা হয়েছে কেতালটা যদি করো নিশ্চিত গনিমতের মালটা পাইব এখন গণিমতের মাল পাবে এটা দ্বারা একটা হলো বেসারত হয়ে গেল। আবার জাহেরি ভাবে মনে হয় কি যে ওরা সম্পদ সঞ্চয় করে রাখছে আমরা ওদেরকে মেরে ঠেলে সম্পত্তিগুলো নিয়ে আসলাম এটা জাহেরিয়াবে মনে হয় যে এটা হয়তো অতটা হালাল হবে না এটা মেরে ঢেলে নিয়ে আসছি বললেন তোমরা কাপেরদের কাছ থেকে যে মালটা লাভ করবে এটা এত পবিত্র এত পবিত্র যেটার প্রথম অংশটাই আমার মানে এটা যে একদম আতিয়াবুৎ পাইয়েবাদ এটা বোঝানোর জন্য যে এটা প্রথম অংশটাই আল্লাহ নিজের জন্য সাবেক নিজের জন্য সাবেত করতেছে পরিমাণ পবিত্র হবে আলী হাসাল্লামের জন্য যেটা সাবেত হবে রসুলের আহল আয়ালদের জন্য রসুল সাল জন্য আল্লাহ যেই মাল দিচ্ছেন এবং হুজুরের কারাবাদের জন্য দি কারাবাদের জন্য সেটা কত পবিত্র হবে তো হুজুরের জন্য এবং হুজুরের যার আত্মীয় স্বজন তাদের জন্য জাকাতের মাল হারাম ছিল যেহেতু জাকাতের মাল নবী এত বরগুসিদা বান্দা ওনার জন্য জাকাতের মাল খাওয়া এটা এবং সবার জন্য জাকাতের মাল খাওয়া হারাম এটা এটা খাবেন না খাবেন হলো এটা এই গণিমতের মাল তো এটা তার উদ্দেশ্য হলো যে গণিমতের মাল যেটা তোমরা পাইছ এটা একদম পবিত্র মাল এটা এটা প্রথম ইচ্ছাটা আল্লাহর আর পরে গেল এটা তো শুনলাম দিচ্ছেন এটা যে আয়াতগুলো পড়া হলো না যে এই কারণে কাপের মোকাবেলা কেতাল করা দরকার কাপেররা এই এই লাইনে মুসলমানদের উপর আক্রমণটা করে মুসলমানদের মাল খরচ করে তারপরে মুসলমানদেরকে মুসলমানদের এবার থেকে ফিরে রাখার জন্য বিভিন্ন জিনিস তারা আবিষ্কার করে মুসলমানদের মধ্যে আরাম ভাবে ছড়ায় দেয় এই কথা তাদেরকে অনেক দিচ্ছেন কত সুন্দর দাউরে হাজের পিছি আয়াত মারকা দেখে আরি চ পড়ে তো কফার ও মশকিন কি মুসলমানকে খিলফ পুরি জঙ্গি তরতিব সামনে আজাতি গুলো মুসলমানদের খেলাফ জঙ্গি তরতিব কোর খাকা সামনে আসবে কি এক নম্বর দেখো তিরিশ নম্বর আয়াত آیت 30 میں بتایا گیا کہ انہوں نے حضور اکرم صلی اللہ علیہ وسلم کے خلاف سازش کی کہ آپ صلی اللہ علیہ وسلم کو نعوذ باللہ پکڑے زخمی کرے شہید کرے ایتا دنیکٹا آیت 31 میں بتایا گیا کہ وہ قرآن پاک کے دشمن ہے اس کی تعلیم کو روپنا چاہتے ہیں قرآن پاک کے دشمن ہے اس کی تعلیم کو روپنا چاہتے ہیں آیت 35 میں بتایا گیا کہ وہ عبادت کی جگہ সিটিয়া তালিয়া বজাত ছসে ব্যাকেল সে রোকসাদী করতে আর আয়াত ছোম সে রোকে কেতাদী আরশি জঙ্গে আর আয়ত সেনসলমান খেলাফত কি বলো ওই যে একটা আলসে যে একসাথে আবার এটা বলা হল দেখে এটার দিকে উনি ইশারা করলেন যে মুসলমান কি তার ইশারা আর আয়াত জঙ্গি তরতী কোড়নেকা মুসলমান ব্যায়া গিয়ে জঙ্গি তরতিবনেক আব এসানে দুশ্মন কফির পহিমান জমানের দশ্মন কফির কিশ মুসলমান জহাদি কোথাও খতম করতে প্রথম কশরে কামগো قرآن پاک کی تعلیم سے روپنے کا کر رہے ہیں دینی مدارس کے خلاف چلائی جانے والی مہم کا اس کے علاوہ اور کیا مقصد ہے ماضی کے مشرک و کافر قرآن پاک کو پرانی کہانیاں کہاں کرتے تھے اور موجودہ مشرک و کافر اسے قدامت پسندی کا نصاب قرار دے رہے ہیں قدامت پسندی মুসলমান দূর করিনি চালু করে দিছে যেগুলোর কারণে তারা মসজিদ থেকে আলাদা হয়ে বিভিন্ন নাচ গান এগুলোর মধ্যে লিপ্ত হয়ে যায় মসজিদে থাকলেও যেন কেউ ঠিক নামাজ করতে না পারে আসপাশে তাদের এই ইংরেজি গান বাঁচতে থাকবে ঢুকাই তো দিছে একসাদি জঙ্গু কর রকি হয় মুসলমান খিল্ফ জঙ্গকে নিয়ে মালক বতুর হথিমাল রেহে মুসলমান খিলাফ জঙ্গি আর কয়েম করিয়োন পাক কি ফরমোদা তরতিব আব মুসলমান ফর বনতা হ্যাঁ বাতিল তকোনা ফতনাকে আয়তার آیت کے مفہوم پر عمل کر کے کافروں کی اس پوری جنگی ترتیب کو توڑ دے ان تمام آیات اور موجودہ زمانے کے حالات پر غور کیا جائے تو کافروں کی جنگی ترتیب اور پھر لفظ فتنہ کو سمجھا جائے تو قرآن پاک کا لا زوال اعجاز دیکھ کر دل عشعش کر اٹھتا ہے صدق اللہ مولانا العظیم ومن اصدق من اللہ حدیثہ ایک ہنیک ٹو بول ایک ہم কফার মুসলমান খিল হর জঙ্গি তরীমাল করতে উ দিন আসলাম রোক দিয়ে ওদতো খতম করলে কি করতে পাককে খিল পামকে খেলাফ সাজশ করতে মুসলমান খাফাদ বানতে হো মুসলমান দিন ও নমাজে গাফিলকাফতি জঙ্গ জারি রক্ষে সলাম মুসলমান খিলাফ এস্তমাল করতে হয় কফিরো কাজ হালত মে সব কুব আজাদি ফতনা কফিরা হাল সব কুব আজাদি করসলমানদের খেলাফ সব কিসলমান গমরাহ ও কমজোর করতে اور مسلم, اسلام کو نافذ نہیں ہونے دیتے قرآن پاک کے نظام کو زمین پر جاری نہیں ہونے دیتے نیز ان کی یہ طاقت شوقت اور ظاہری شام دیکھ کر کمزور دل مسلمان بھی ان کی طرف لپکتے ہیں اور گمراہ ہو جاتے پس کافروں کا قوت اور طاقت اور شوقت میں ہونا ایک فتنہ ہے اس فتنے کو توڑنے کے لئے قطارفی سبیر اللہ کا حکم ہے چل যখন তোমরা মদিনার নিকট প্রান্তে ছিলেন দুনিয়া আর কোরবা মিনাল মদিনা মদিনার নিকট প্রান্তি ছিলেন মানে বেরো হয়ে বদরের ময়দানের মদিনার দিকের সাইডটাতে ছিল বদরতে জায়গা না কুয়ার কারণে একটা বড় জায়গার নাম হয়ে গেছে বদর মদিনার দিকের বদরেরই সাইডটাতে আর ওনা দূরে এটা হচ্ছে বিলウドবাতিল দুনিয়া আয়াল কুরবা মিনাল মদিনাহ ওয়াহিয়া বিضم العين وکসরহা বিলウドওয়া আটাকে বিলウドহ জা নি বিলওয়াদি জানি বিলওয়াদি ওয়া হুম বিলウドাতিল কুসওয়া ছিল মুসলমানরা আর মদিনার বিপরীত দিকে ছিল কাফেররা আর ও রক সালিন আর ব্যবসায়ী কাফেলা ছিল তোমাদের নিম্ন ভূমিতে তোমাদের নিচু দিকে নিচের দিকে এটা আল্লাহ এখানে বলতেছেন বিশেষ একটা মক্সাদ আল্লাহ তালা যুদ্ধ লাগাইছেন সব কিছু আল্লাহ করছেন ব্যবস্থা এটা বলতেছেন ওলা ওয়ান তোমরা এবং তারা যদি পরস্পরের যুদ্ধের জন্য অঙ্গীকার তাহলে তোমরা সময় নির্ধারণের ব্যাপারে মত করতে একাভ করতে মানে তোমরা সংখ্যায় কম থাকার কারণে তোমরা চাইতে না এখন করতে ওদিক দিয়ে কাফেরদেরও তো মনে একটু ভয় আছে অতএব তারাও হয়তো টালবাহানা করতে চাইতো এটা বললো আরকি সময় ছাড়াই আল্লাহ এমন একটি কাজ সম্পন্ন করেন যা সম্পন্ন হওয়ার ছিল এমন একটি বিষয় সম্পন্ন করেন যা সম্পন্ন হওয়ার ছিলাম ইচ্ছা ছিল এটা আল্লাহ করলেন আর যে জীবিত থাকবে সে যেন সুস্পষ্ট প্রমাণ দেখার পর জীবিত থাকে কি মানে যে কাফের হওয়ার সে যেন স্পষ্ট প্রমাণ দেখার পর যে আমি কাফে আমি কুফুর উপরে আছি ওটা হলো আসলে ইসলাম সেজন্যি করে আর যে মুসলমান হবে সেজন্য আল্লাহ যদি না হয় তাহলে দেখা যায় যে সব ভুলে মিলে থাকে একেবারে যে কাফের সেও নিশ্চিত না যে আমি আসলে বাতেলের উপরে আসি আর যে মুসলমান কমজোর ইমান তার হলে সেও এটা কমজোরির মধ্যে ভুগে যে আসলেই আমরা হকের উপরে আসি কিনা আল্লাহ আমাদের সাথে আসি কিনা কিন্তু যে যুদ্ধটা হয়ে যায় আর যুদ্ধ যদি হয় তাহলে আল্লাহ থাকলে। এটা দেখে করুক এটা বলতে এই জন্য দেখো লিয়া মানা করতেছে যে কুফুরি করার সে যেন এটা হলো এটা একটা আরেকটা বলতেছি যুদ্ধ যখন লেগে যায় এই জন্য আমি আরেকটা কৌশল করছি যে তোমাদেরকেও প্রথমে আপনাকে স্বপ্নে দেখা তাদের সংখ্যাটা কম আপনি মুসলমানদের কাছে যখন বলছেন হিম্মত বেড়ে গেছে দিয়ে যুদ্ধ মূল যুদ্ধটা লাগার আগে তোমাদের দৃষ্টিতে যাওয়ার পরে কেন করলেন যুদ্ধ লেগে যায় তাই না এটা বলতেছে দেখো ওই সময়টির কথা আপনি স্মরণ করুন যখন আল্লাহ আপনাকে স্বপ্নে তাদের সংখ্যা কম আল্লাহ আপনাকে স্বপ্নে তাদের সংখ্যা কম দেখালেন যদি আল্লাহ আপনাকে তাদের সংখ্যা অনেক দেখাতেন বাঁচাইছে তার মানে দেখো আগ্রহ কয়েকবার পড়। এরপরে গভীরভাবে চিন্তা করো যুদ্ধের এই কাজটা এটা যদি নিজেকে হকের উপর আসে মনে করতেছে আর অনেক মুসলমান সে তাজা যুগের মধ্যে আছে আসলে কি আমরা আল্লাহর পক্ষে আছে আল্লাহ আমাদের পক্ষে এই তাজাক যুগটা দফা করার জন্য আল্লাহ অনেক সময় ইচ্ছে করে কিছু পরিস্থিতি লাগায় দেয় ইচ্ছা করে এটা এখন তো নবীন যে একজনের স্বপ্ন দেখা দেবে কিন্তু এখন তো নবীন হয় যে নবীকে সবটা দেখা দেবে কিন্তু হতে পারে আল্লাহ তালে এই কাজটা করাবে কি মনে হবে এই লোকটাই যে মারামারিটা লাগছে যে আসলে অনেক সময় হয়টা যে ওই ব্যক্তিটাকে আল্লাহ তালাই এই কাজটা এখানে যা হয়েছে আল্লাহ তালা সবগুলো অবস্থা মাফে করে যেন যুদ্ধ লেগে যায় যুদ্ধ লেগে যায় তার মানে যুদ্ধ যেখানে প্রয়োজন সেখানে যুদ্ধ লাগাই দেওয়া এটা হলো আসলে সহি কাজ আর যুদ্ধ পরিস্থিতি ভেঙে যাওয়া এটা এটা আসলে ওই আল্লাহ তাল মানসাহ এর মোয়াফেক না এই জন্য আল্লাহ যে তোমরা যদি আমি এটা দেখায় না দিতাম সংখ্যা যদি তোমাদের কাছে বেশি বেশি দেখানো হতো বা অন্তত বাস্তবটাও দেখতাম তাহলে তোমরা এই হিমত হারা হয়ে যেতে আবার তোমরা যুদ্ধটা করবা কি করবা না লেগে যেতে ওরা কিনা সাল্লাম আল্লাহ তোমাদেরকে বাঁচাইছে মানে যুদ্ধের পরে চিত্রে লাগাই দেওয়ার একটা সিস্টেম করছেন আল্লাহ এরপরেছে তোমাদেরকে আল্লাহ দেখালেন তাদের সংখ্যা তোমাদের দৃষ্টিতে কম ইদুম যখন তোমরা তাদের সঙ্গে তাদের মুখমুখি হলে ইذ يريكم وهم ايها المؤمنون اذا التقيت في اعينكم قليلا তোমাদের দৃষ্টিতে তাদেরকে আল্লাহ একদম কম দেখালেন 70 বা 100 وهم 1000 তোমাদের কাছে মনে হইছে মাত্র 70 জন ওই পাশে দাঁড়ানো বা 100 জন অথচ বাস্তবে তারা কত 1000 তো এটা আল্লাহ তাআলা في اعينهم এবং তাদের দৃষ্টিতে তোমাদের সংখ্যা মুখোমুখি হলে তখন হলো এই অবস্থাটা মুখোমুখি যখন হয়েছে যুদ্ধ লাগে নাই তখন কম কম কম কম দেখা যেন লাগে যায় কিন্তু যখন লেগে গেছে লেগে যাওয়ার পর আমার বেশি দেখানো শুরু করছে যেটা এই যে কম কম দেখানো এটা হলো শুরু হওয়ার অবস্থাটা যখন শুরু হয়ে গেছে আল্লাহ যে কাজটা হওয়ার ছিল যেটা হওয়ার ছিল সেটা যেন আল্লাহ করে দিতে পারেন এখন তুমি যদি কাউকে বলতে শোনো সেই কাউকে সেই কেউ যদি এমন হয় যে তোমার কাছে খুব শ্রদ্ধার পাত্র তখন তুমি এটা একটু চিন্তা করো যেখানে রবাহ আলমিনের কাছে এই আমল এতটা গুরুত্বপূর্ণ সেটাকে কেউ যদি বলে যে এইগুলোতে হইল এত্তেফাকি মহামলা এটা আসলে দিনের আসল অংশ না এটা রসুলের জিন্দিতে কেউ যদি বলে যে এই তিনি আসলে তাকি না এটাকে তোমার একটু নজরে সানি করা লাগবে না যে কথা আরজ করতেছি নিজের জ্যানটা খালি করে তুমি তাদেরকেও তুমি এই কথাটা বলতে বলো যেহেতু আপনিও বলেন যে আমার তুমি মাইনো না তুমি কোরআন শিবপুরে কোরআন শিবপুরে দেখো যে আমি আসলে মানার মত কিনা এই কথাটা তুমি ওনাদেরকে বলে দেখো দেখো তুমি মুখ দিয়ে কথাটা বাইর বাইর করাইতে পারো পারো কিনা আল্লা ভালো যেন আমরা পারবো কিনা দিনের কত কাজই হয়তো আমরা করতে পারবো না হয়তো আমাদের জীবনে শেষ হয়ে যাবে করতে পারবো না কিন্তু একটা কাজ যদি আমাদের বুঝে আসে যেটা করা দরকার করতে পারতেছি না তাহলে ভিতরে যদি নাদামাত আসে আর মুখে দিয়ে আসে এখন তুমি যদি বুঝলাই না মানলাই না তাহলে তো তোমার অবস্থা কিন্তু বহুত খারাপ বহুত খারাপ এই উল্টা পাল্টা তাবিল খুব তুমি কোথায় নিয়ে যাও এই তাবিলটা করার আগে তুমি আগে চিন্তা তো করো যে এই কর আমার সই হচ্ছে কিনা একটু চিন্তা তো করো আমি এইটা বলে আসলে তুমি পার পাই মানে আমরা পার পাইবো না কি হয়তো জাহেল মানুষ যারা ওনারা হয়তো পার পেয়ে যেতে পারেন ওনারা যদি করোনা দিতে কিছুই বুঝেন না পার পেয়ে যেতে পারেন আল্লাহ তালা আমাদের ওনাদের ব্যাপার এটাই আল্লাহ তালা ওনাদেরকে ছেড়ে দেবেন জাহেদ যারা ওনারা যতটুকু করতেছে আমাদের হুস্তাই এবং আমরা আশা রাখি এটাই যে ওনাদেরকে আল্লাহ মাফ করে দেব জাহেল মানুষ যতটুক করতেছে এটাই তো অনেক বেশি অনেক বেশি নিজে নামাজ পড়ে না এখন আগে নিজে আমাদের দাবাত দিচ্ছে আমি আর তুমি এই পদের আর এটা একটা নিজের উপরে জিম্মারি মনে করো নিজের উপরে জিম্মারি মনে করো তুমি এবার কিছু যে কেতাল যখন শুরু হবে তখন তখন তোমাদের করুন কি ছে তোমরা আল্লাহ আল্লাহ কে বেশি বেশি স্মরণ করো তাহলে তোমরা সফলতা পাবে এখানে প্রথম কথাটা হলো আসলে উদ্দেশ্য যখন কাফেরদের সাথে তোমাদের মোকাবেলা হয়ে যাবে তখন তোমরা পালানোর চিন্তাই করো না ফার্স্ট তো এই কাফেরদের সামনে হলো এই দিকের জিকির যখন তুমি অর্জনের উপায় বলা হয়েছে কাফেরদের সামনে যখন সম্মুখীন হবে তখন তোমাদের দিলের মজবুতিটা আসবে যদি যত বেশি জিকির করো জিকির মানে ওই জিকির মানে একটা না যখন যেটা ইয়া হয় এই দোয়া একটা দিকের এটা বলা হয়েছে হিন্দুস্থানে আমাদের এই সৈয়দ আহমদ বেরুলভি সৈয়দ আহমদ শহীদ সৈয়দ আহমদ বেরুলভি রহিমাউল্লাহ জিহাদ করছেন না এরপর তোমরা জিহাদ তো কম হয়নি বহু জেহাদ হয়েছে সেখানে তো এই তারিখের মধ্যে আসছে যে হিন্দু মায়েরা বাচ্চাদেরকে ঘুম পারানোর জন্য আমাদের মা যেরকম করে না যে কোনো একটা ভয় কুকুর বা বিড়ালের ভয় দেখা যদি ওইটা ঠিক না যাই কুকুর আসতেছে ঘুমা তো হিন্দু হিন্দু সমাজে এটা হয়ে গেছে নামই হয়ে গেছে জঙ্গে তাকবীর সব ফেলে আত্মসমর্পণ করছে আত্মসম্পর্ন করার পরে ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে কি ব্যাপার আপনার সংখ্যা এত বেশি হাতে এত ভারী ভারী অস্ত্র আত্মসমর্ন করলেন কেন আসলে ভাই তোমরা যখন ওই যে আওয়াজ করো যে আওয়াজটা করলে আমাদের অন্যান্য তোমরা আল্লাহ করো এটা সব মহামালা বিশেষ করেছো এখন ফার্স্ট বুতু অত এরপরে আত্মীয় তাহলে এই যে আগে যে আমি নির্দেশ দিলাম ফার্স্ট এই ফার্স্ট বুতুর ব্যাপার আল্লাহ রসুলের এটা এই এটা আতের ব্যাপারে তা না যাও তোমরা কোন রকম এক না একাভ না। আল্লা তালা বলতেছে কাদের কে তাহলে দেওয়া হচ্ছে যারা সাবেদ কদমে চাচ্ছে না তাদেরকে না তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এই তানাস করো না যদি করো তাহলে কিন্তু তোমাদের এই তোমরা সবাই বুজদের হয়ে যাবে এই নির্দেশটা কাকে দেয়া হচ্ছে যে ওই হুকুমের খেলাফ করতে চাচ্ছে তাকে বলা হচ্ছে তানাজু না যে হুকুমের খেলাফ মানে হুকুমের মহাফেক হবে যে কোনো একটা পক্ষ এই তানাজুটা বাদ দিয়ে ফেলবে যে কোনো এক পক্ষ এটা হতে পারে যারা এটা আত করতেছে তারা এটা হাত বাদ দিয়ে ফেলবে আর যারা এতদিন তর্কেতা আট করতেছে তারা ওই তর্কে তা হাত বাদ দিয়ে করে ফেলবে এখন আসলে ধর এখন মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলমান নামাজ পড়ে কি কম মুসলমান নামাজ পড়ে সবাই একরকম হয়ে যাওয়া এটা এটা যদি কেউ চায় তাহলে সহজ উপায়টা কি সবাই একরকম হয়ে যাক সহজ সহজ উপায়টা কি কম মানুষ নামাজ করে তো নামাজটা বাদ দিয়ে ফেল এটা না সব সমান সমান হয়েছে এটা কিন্তু ওরা যদি বলে যে এই আমরা তো সংখ্যা বেশি তানাজ আপনারা করতে আসেন হ্যাঁ তানাজ আমরাও করতে কিন্তু আসলে খারাপ তানাজ আপনারা করতে ব্যাপারটা এমন না যারা অল্প সংখ্যক মানুষ নামাজ করতেছে অল্প সংখ্যক মানুষের নামাজের কারণে এবার আবার মুসলমানদেরকে আরেকটা নির্দেশ দিচ্ছেন আগে তো বললো যে তোমরা মোকাবেলা হলে বের হবে এবং তখন দিকিরের হালাত যেন তোমাদের ভিতরে থাকে তানাজো করবে না এবার বলতেছে যে তোমরা যে এই যেহাদের জন্য বের হবে তোমাদের ভিতরে অহংকার না থাকে অহংকার যদি থাকে তাহলে বাড়ি থেকে বের হয়েছে বা তারা সাথে এবং মানুষদেরকে দেখাবার জন্য তাদের মত তোমরা হইও না কি উদ্দেশ্য মানে তোমরা যেহাদের জন্য যখন বের হবে তোমাদের ভিতরে গর্ব অহংকার না থাকে যে আমরা একটা কিছু করে কেউ আসতে পারেনি আমরা এ করছি এটা থাকলে আল্লাহ করার জন্য ফিরে যায় নাই এটা কিভাবে তারা বলছিলেন বলতেছে না আমরা অবশ্যই যাবো বদরে হাতা আমরা বদরে যাব সেখানে এবং ওট জবাই করে খাব আমাদের কাছে এবং শিল্পীরা আমাদের কাছে গানিকানাস এই খবরটা মানুষ শুনবে একে অপরের কাছ থেকে শুনবে আর সবাই আমরা যে বাহাদুর আমরা এত দূর থেকে আসছি এটা মানুষের কাছে প্রচার হবে এটা হলো রিয়া নাস ويصدون الناس عن سبيل الله والله بما تعملون بلي و الطا محيط علما فيجازيهم الحمد لله رب